শুধুমাত্র কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ না সুন্নত অর্থাৎ নবী সালাম যেভাবে ইমান শিখাইছেন তাওহিদ শিখাইছেন সেইভাবেই দুনিয়ার সমস্ত মানুষ এবং ফিকির শিখিয়েছেন করা লাগবে যত সুন্দর সুন্দর কথা বলেছেন उत्तम चरित्र उत्तम अखलाक जो, जो नमुना नबी सलम शिखी अनुसरण करा लगे सब गुला नबी सलमेर सुंदर এই জন্য ক্ষেত্রেও হইতে হবে শূন্যতের অনুসারী ক্ষেত্রে অনুসারী হইলে আহলে সুন্নতের বাহিরে গেলে আহালে বেদাত ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ লাগবে আবার আমাদের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাহামের শূন্যতের অনুসরণ লাগবে आर इबादतर पद्धतर क्षेत्र सारा रतद बंदी भलो कबी सल सुन्नतर विपरीत विदीक बिरत थे सारा जीवन शुद्ध आल्लाबाद करी क्षेत्र देखते खूब भलो कबी सलम सुन्नतर विपरीत এজন্য অনেক কাজ দেখতে ভালো মনে হইতে পারে কিন্তু সেটা নবী সাল্লাহু আলি আসাল্লামের সুন্নতের বিপরীত হইতে পারে এজন্য এই সার্বিক ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে আকয়ালের ক্ষেত্রে আমালের ক্ষেত্রে নবী সাল্লাহু আলি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার নাম হলো সুন্নত দুইটা তাহিদ কে আল্লাহর আলমিন ফরজ করে দিয়েছেন কয়টা তাওহ কথা বলেন না দেখি কয়টা তাওহ আমরা সবাই জানি তাহিদ এক সবাই জানে আল্লাহ ইমান আনার জন্য আসেন আমরা কিন্তু ইমানের রোপণ গুলো সবগুলা তারে পড়াই না ইমানের রোপণ কয়টা বলেন দেখি যে ছয়টা তাহলে একটা লোক ইসলাম গ্রহণ করতে আসছে আমার কাছে আমি কিন্তু তাকে ছয়টা রুকন পড়াই না পড়াই কি তাকে আমি মালিকানার ক্ষেত্রে তাহিদ হলো একমাত্র আল্লাহ রব আলমিনের কিন্তু এবাদতের তরিকার ক্ষেত্রে এতবার তলো মুহাম্মদাহের অর্থাৎ করা যাবে না একমাত্র আল্লাহ সারা আর কারো আমি আবাদত করবো না এটা হলো আল্লাহ বিমা সারা আল্লাহ রসুল পদ্ধতি ছাড়া তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি আল্লাহর আবাদ করবো না এটা হলো নবী সাল্লামের এতেবার তিদ এটা নবী সাল্লামের এতবার তাওহিদ এজন্য তাওহিদ দুইটা কিন্তু একটা আল্লাহর তওহিদ একটা নবী সাল্লা সাল্লামের আল্লাহর তাওহিদটা হলাদতের মালিকানার তাহিদ আর নবী সালামের তাহিদ তরিকার হইলো পদ্ধতির সমস্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কবুল যোগ্য হইতে হইলে গ্রহণীয় হইতে হইলে একটা মাত্র তরিকায় যাইতে হবে ওই তরিকার বাহিরে কোনো এবাদত করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই এবাদত কবুল করে না আল্লাহ আল্লাহ এতে আল্লাপাকরস করে দিয়েছেন আল্লাহ রব আলমিন বলেন এর আসল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ রবীন্দনকে মহব্বত কর মহব্বত কর মানে আল্লাহ রাহ মানে তাবুদ আল্লাহ যখনই তোমরা কেন দেখি কয়টি জানেন তিনটি এক নম্বর হলো মোহব্বত দুই নম্বর হলো আল খাউফ তিন নম্বর হলো আর রাজা এক নম্বর হলো আল্লাহ রব আলমিনের মোহাম্বত আল্লাহর ভালোবাসা मोहब्बत ना थे आल्ला आलमीन ग्रहण करबादेबर उजरत पवार आशा ना आल्ला रहमत आशा ना थे मखभरतर आशा ना थे तीन टे जिस समन्वय एक रोकटारे महब्बत रोकन सहकारे खूब कम लोके आल्लाबाद अनेक मानूष आदू आल्लासे मोहब्बत कर মাওলার আশেখয় যায় মাওলারে খালি খুঁজতে থাকে না জাননা তো শুধু মাওলারে চায় মানুষের মধ্যে এক যে আমার জান্নাতো দরকার নাই জাহান্নামো দরকার নাই দরকার হলো কি খালি মাওলার দরকার এই তারা বলে জাননা তো কেয়া কর আর তো দেখা করো দরকার নাই জাহান্ন দরকার নাই আমি খালি আমার মাওলারে চাই এইরকম এক শ্রেণীর আবাদতকারী জমিনে আছে তারা খালি মাওলারে খুঁজে মাওলারে কোন দিকে খুঁজে খুঁজতে খুঁজতে আবার মাওলার খোঁজে মাইক নিয়ে টানা করে মাওলার খোঁজে বক্তার গলা ধরে ঝুলে আবার কয় মাওলা কোথায় মাওলা তো এখানে বসে রয়েছে নাও তাহলে এক শ্রেণীর তাইমিয়া রহমত যে পৃথিবীতে এক মানুষ আছে এরা আল্লাহর কাছে আল্লাহরে ভয় করে না আশাও করে না খালি আল্লাহরে মহব্বত করে ভালোবাসে খালি এসকে করে আল্লাহর সাথে প্রেম করে